আনা আনাস রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোন কাউমের বিরুদ্ধে যুদ্ধে গেলে সকাল না হওয়া পর্যন্ত আক্রমণ করতেন না আজান শুনলে আক্রমণ থেকে বিরত থাকতেন আজান না শুনলে সকাল হবার সঙ্গে সঙ্গে আক্রমণ করতেন আমরা খায়বারে রাত্রিকালে অবতরণ করলাম